আমর ইবনু তগলিব রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আলামত সমূহের একটি এই যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমের জুতা পরিধান করবে কিয়ামতের আরেকটি আলামত এই যে তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে চওড়া তাদের মুখমণ্ডল যেন পিটানো চামড়ার ঢাল